মাধ্যমে যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে আলমাজ তার সম্পর্কে কিছু জানাই যায় না যে সে আদালের অন্তর্ভুক্ত কি না এইজন্য তাকে আদল থেকে বের করে দেওয়া হয়েছে মাজহল মোবাহাম মুভাম রাবি যাকে বোঝা যাচ্ছে না যে সে কে সেও আদল থেকে বের হয়ে যাবে মজহুল হাল সেও আদল থেকে বের হয়ে যাবে আদল থেকে বের হয়ে যাবে মুফতাদের বেদাত যে রাবি করে মুদাতি রাবি সেও বের হয়ে যাবে আদল থেকে ফেক পাপাচারী পাপিষ্ঠ সেও বের হয়ে যাবে আদল থেকে মুর্তাহাম বিল কে মারাসুলের কথায় মিথ্যা বলে না সচরাচার জীবন যাপনে মিথ্যা কথা বলে সাধারণ কথাবার্তায় সেও বের হয়ে যাবে ধরেছে যে মানুষের আত্মমর্যাদার হানি ঘটে এরকম যে কার্যক্রম সেগুলোর কারণেও রাবি আদল থেকে বের হয়ে যাবে যেমন চায়ের স্টলে বসে চা খাওয়া আড্ডা দেওয়া এই জাতীয় কর্মকাণ্ড রাস্তায় দাঁড়ায় পানি পান করা হাঁটছে কথা বলছে আর খাচ্ছে এগুলো আত্মমর্যাদা হানি ঘটায় এই জাতীয় কাজগুলো আত্মসম্মানবোধ মানুষের এই জাতীয় কাজ করা উচিত নয় তো এই জাতীয় কাজগুলো যদি কোন রাবির মধ্যে থাকে তো সেও আদল থেকে বের হয়ে যাবে এটা অনেক মোহাদিসের মন্তব্য তো হাদিস একদম জয়ীফ হবে কেউ এরকম বলিনি। বাড়ির মধ্যে এরকম কিছু বাজানোর শব্দ হচ্ছে বাড়িতে একজন রাবি থাকে তো ওর হাদিস আর গ্রহণ করেনি এমনি এরকম হালকা বাজনা বাজানো এটাও কিন্তু খেলাফুল মরুআ আত্মমর্যাদার বিরোধী কাজ তারপরের যেটা শর্ত সেটা হচ্ছে তো শব্দ যোগ করলে যে পরিপূর্ণ স্মৃতি শক্তির অধিকারী যোগ করলে সাদুক বের হয়ে যাবে সাদুক মানে যার মধ্যে হালকা শক্তি দুর্বলতা সেই জন্য তাকে কাবালা। হয়নি কিন্তু সে সত্য কথা বলে মিথ্যা কথা বলে না সত্যবাদী কিন্তু সদুক সঈস বের হয়ে যাবে স্মৃতিশক্তি খারাপ হেফ কাকে বলা হয় মানতা বহু ও খাতা যার ভুলের সংখ্যা আর সঠিকের সংখ্যা সমান পঞ্চাশটা বই একশোটা হাদিস বলে পঞ্চাশটা ভুল করে পঞ্চাশটা ঠিক করে বিস্তারিত আলোচনা যার ভুলের সংখ্যা একটু বেশি মোতাবাত করলে গ্রহণযোগ্য হয় জয়ীফ সেও বেড়ে হয়ে যাবে জয়ীফ জিদ্দান যার ভুলের সংখ্যা সঠিকের চাইতে অনেক বেশি এই জাতীয় সব রাবি জাবেদ শর্তের কারণে কি হয়ে যাবে বের হয়ে যাবে হাদিস সহিয়ের মধ্যে আসতে পারবে না তারপরের শর্ত ছিল এই এতক্ষণ জগৎ যে তিনটা শর্ত আমরা আলোচনা করলাম যে সানাদ সংযুক্ত হতে হবে মারফু হতে হবে তারপরে আদল ন্যায় পরায়ণ হতে হবে অধিকারী হতে হবে তার মধ্যে মূল শর্ত ছিল তিনটা স্মৃতিশক্তি মজবুত হওয়া ন্যায় পরায়ণ হওয়া সানাদ সংযুক্ত হওয়া হচ্ছে সানাদের সাথে সংশ্লিষ্ট এর সাথে মাতানের সম্পর্ক নাই। এখন যে শর্ত আসবে সাজ এবং এই মহাল সানাদের সাথে সম্পর্কিত মাতানের সাথে সম্পর্কিত এই জিনিসটা মাথায় রাখতে হবে সানাদ সংযুক্ত হওয়া রাবির ন্যায় পরায়ণ হওয়া না হওয়া রাবির স্মৃতিশক্তি ভালো হওয়া না হওয়া সবই কিসের সাথে সম্পৃক্ত শুধু সানাদের সাথে সম্পৃক্ত আর এরপরে যে দুটা আসছে সাজ এবং মহাল্লাল এটা সানাদের সাথেও সম্পৃক্ত সাথে সম্পৃক্ত জরুরি কথা আমি আগে জানতাম বা আগে কিছু কিছু জায়গায় বলাও আছে কোনো কোন জায়গায় লেখাও আছে সম্ভবত আমার যে যদি কোনো মহাদিস বলে যে ইসনাদুহু শাহেহ আর একটা হচ্ছে হাদাল আল হাদিস ইসনাদুহু শাহ আর এটা হচ্ছে পার্থক্য আছে এরকম একটা কথা কোন সময় বলেছি না না আলমান ইসনাদ আলবানির বলে যে হাজা হাদিস দুটোর পার্থক্য কি হ্যাঁ একটার উদ্দেশ্য হচ্ছে যে সানাদার মাতান দুটোই সাহি যেটা হাজা শুধুই তিনটে শর্ত আমি পাইছি না হাদিসের মধ্যে ইল্লা তিনা এটা আমি জানি না তো এইবার যেটা পড়লাম আমরা নাকদের আলোচনা করতে গিয়ে একটা বিষয় আছে আমাদের এই সেমিস্টারে যেটা পড়ে আসলাম সেটা হচ্ছে নাকদ আলোচনা করতে গিয়ে যেটা পড়লাম সেটাতে যে কোনো হাদিসে হাজা হাজ এই হুকুম লাগানো উচিত নয় এটা নিয়ম নয়। অতীতের বহির্ভূত এই জন্য যে মহাদ্দেশ সাজ এবং ইলাত আছে কি না এটা না দেখে কোনো হাদিসের উপর হুকুম লাগাইনি যদি সাজ এবং ইল্লাত বোঝার ক্ষমতা না থাকে তাহলে সে বলবে রোয়ুহ সে কাত এই পরিভাষা কে ব্যবহার করে বেশি শুধু হাদিসের মন্তব্য করা আছে হাই তামি এখনই যে খুলে দেখো হাদিস বের হলে খালে আছে রোয়াত রিজা আলহ সেকাত রিজা আলহ রিজাউল বহারি রিজা আলহ রিজাউল হাদিসের নব্বই টা এরকম হুকুম আছে সলিম ব্যাস আর যদি সহিহ বলে কোনো হুকুম লাগাতে হয় তা হাদিসের উপরই লাগাতে হবে আর শাহজাল ইল্লা আছে কিনা দেখেই লাগাতে হবে स्नादो बेदार कर स्न विशुद्धादाह रेवायत कर खिलाफुल जद्दा मान साधारण नाफे मालेक आन नाफेब नमर ए रकम है उल्टा गाले আমার এরকম হয়ে গেছে তখন এই রকমের আমরা পড়লাম নাক আলোচনা যদি আমরা করি দার্সের শেষের দিকে নাক বা ইলমুর রিজাল বা ইলমুর যারা তখন এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে ইনশাল তো এতটুকু নতুন তথ্য দিয়ে রাখলাম যে হাদিসের উপর হুকুম লাগাতে হলে শাহ এবং ইল্লা আছে কিনা দেখে তাহলে তারপরের যেটা কথা সেটা হচ্ছে যে সাজ আর মহাল্লাল এই দুইটার মাধ্যমে ওই সমস্ত হাদিস বের হয়ে যাবে যে হাদিসের মধ্যে ই আছে কোন কোন হাদিসের মধ্যে ইল্লাত থাকে যে হাদিস এ হাদিসের মধ্যে ইল্লাদ থাকে তারপরে মাকলুব যে হাদিস হাদিস ইল্লাত যুক্ত যুক্ত মোস্তরে হাদিস ইল্ল যুক্ত এইখানে আরো কিছু প্রকার আছে যে প্রকারগুলো হচ্ছে ইল্লাতের প্রমাণ বহন করে যখন আমরা ইল্লাতের বিস্তারিত আলোচনা করব তখন আর একটা মুদ্রাজ মুদ্রাজ হাদিস ওই যুক্ত এই মুহূর্তে তিনটা মনে পড়তেছে তো ইল্লাতের যখন আলোচনা করব তখন আরো কি কি প্রকার আসবে সেগুলো বিস্তারিত আলোচনা করা যাবে তো এখানে তিনটা ইল্লাতের শর্ত কারণে উদাহরণের কাতার থেকে বের হয়ে যাবে তার মধ্যে মুস্তারিব হাদিস বের হয়ে যাবে মদরাজ হাদিস বের হয়ে যাবে মাকুলুব হাদিস বের হয়ে যাবে এই হাদিসগুলো গুলো মাকুলুব হাওয়া তার মধ্যে ইল্লাত হওয়ার প্রমাণ বহন করে মুস্তারিব হাওয়া তার মধ্যে ইল্লাত হওয়ার প্রমাণ বহন করে মুদ্রাজ ইল্লা থাকা বহন করে হবে না। আর ভিত্তিক আলোচনা বের হয়ে গেল যেগুলো সহি হাদিসের কাতারে অন্তর্ভুক্ত নয় সব জয়ীফ হাদিস অন্তর্ভুক্ত তো যখন আমরা সহি আলোচনা করব হাসান হাসানের পর আলোচনা করব কি জয়ীফ তো যখন জয়ীফ আলোচনা করব তখন এগুলো প্রত্যেকটার উপর আলাদা আলাদা আলোচনা হবে ইনশাল্লাহ তারপরে যেটা মন্তব্য ক্ষেত্রে আর মাহফুজ থাকবে আর মা আরুফ থাকবে সহি আর সাজ আর মুনকার বের হয়ে যাবে এখন যেটা আলোচনা লিমাদাফাল মহাদুকি सागरे द्वारा हादी सही फकीर हवा शर्त लागे तो तरह तरह हादीस हुकुम सही स्तरे দুইজন করে লাগবে আবু আলী আল জুব্বাই বারো তাদের রাবিতেও আছে তো তাদের হাদিসের উপর সহি হওয়ার হুকুম আমাদের থেকে আলাদা অবশ্যই হবে তো হাদিস সহি হওয়ার জন্য কি কি শর্ত লাগবে এটাতে যেহেতু ইতলাফ হয়েছে সেহেতু হাদিস সহিফ হয়ে যাবে আর দ্বিতীয় ইখতলাফ কি জন্য হবে যদিও যারা একমত হয়েছে অধিকাংশ মহাদ্দেশ পাঁচটা গুণের উপর তারাও কেন ইখতালাফ করবে তারাই জন্য ইখতালাফ করবে উজুদ হাদিস যে বাস্তবে রাবির মধ্যে এই গুণ আছে কিনা পার্থক্য এর কারণে হাদিসের উপর হুকুমে পার্থক্য হয়ে যাবে যদিও তারা শর্তের উপর একমত যে কি কি শর্ত থাকলে হাদিস সহি হয় তাহলে দুই কারণে মহাদিসদের হাদিসের উপর হুকুমে পার্থক হয় এক কি কি শর্ত থাকলে হাদিস সহি এটা নিয়ে হয়েছে তো যার শর্ত শেষে সে অনুযায়ী হুকুম লাগাবে দুই যারা পাঁচটা শর্তের করেছে তারা পার্থক্য হয়। তারপরের যেটা আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে তাদের ইবুর থেকে আর কি কি বাকি আছে নতুন আলোচনা আসার আগে কিছু কিছু পয়েন্ট তাদের রাবি থেকে নতুন আলোচনা আমরা শুরু করবো আসানিত দিয়ে তার আগে কিছু পয়েন্ট আছে এক নম্বর এই আলোচনাটা আছে কিসের পরে আলোচনাটা আছে ওই যে সংখের যে শর্ত ঐ যে জবাব দিবে তাদের আবির লেখক এর কি কাহিনী আলোচনাটা শুরু করতেছে যদি বলা হয় যদি কোন মহাদিস কোন হাদিসের উপর হুকুম লাগায় যে এই হাদিস সহি তাহলে এর অর্থ কি পাঁচটা শর্ত পাওয়া গেছে সানাদ সংযুক্ত রাবি মজবুত রাবি ন্যায় পরায়ন শাহ নয় মহ্লাল নয় এই পাঁচটা শর্ত পাওয়া গেছে এর মানে এটা নয় যে ফি নী কাতান এর মানে এই নয় যে এই হাদিস বাস্তবে সত্যাগত শর্ত পেয়েছি তাই আমাদের অধিকাংশ ধারণা গালিব গোমান আখসার উদ্দান অধিকাংশ ধারণার উপর ভিত্তি করে হুকুম লাগানো হয় ইশতিহাত করা হয় কিসের উপর ভিত্তি করে অধিকাংশ ধারণার উপর ভিত্তি করে তো অধিকাংশ ধারণার উপর ভিত্তি করে আমরা এই হুকুম লাগিয়েছি যেহেতু পাঁচটা শর্ত পাওয়া গেছে সেহেতু এই হাদিস সহি কিন্তু আমরা তো আলিমুল গায়ব নই গায়েবের খবর রাখি না বাস্তবি নিশ্চিত ভাবে এটা রস আসলাম বলেছে কিনা তার মানে এটা নয় যে এটা নিশ্চিত ভাবেই বাস্তবে রাস্তম বলেছে আলিমুল গায়ব তো কেউ নয় পাঁচটা শর্ত পাওয়ার কারণে হাদিসের উপর আমরা সহি হুকুম লাগিয়েছি যেটা গালিবুল বন গালিবুল গমান উর্দু তো বলে গালিব গুমান অধিকাংশ ধারণার উপর ভিত্তি করে এই হুকুম লাগিয়েছে যে হাদিস সহিংশ কেন লিজাওয়াজি ওয়ানী আলাহ কেননা মজবুত রাবিউ মাঝে মাঝে বহুল করতে পারে ঠিক তেমনি ভাবে কোন হাদিস যদি বলে দেওয়া হয় যে হাদিস সহি নয় তার মানে কিন্তু এই নয় যে নিশ্চিত ভাবেই নিশ্চিত একটা হাদিস সত্য বলবে না বলতেই পারে যেহেতু হাদিসই ফান তো আর কাজদাব হওয়ার কারণে তোমার সব হাদিসকে মাউজু বলে দিয়ে সেটা গা হাদিস শাস্ত্র হেফাজতের জন্য सतर्क थार्ज रसुल्लम सही शर्त पावर कारण गलिबुजानी सही हुकुम लगाब और जयीफर शर्त पावर कारण गालिबुजानी जईफर हुकुम लगाब की भित्ती चलबा যেমন বল হতে তো পারে ভুল করে হুকুম চলবে না হতে তো পারে আমি একটা জিনিস বিশ্বাস করি যেটা কোন বই যে লিখেছিলাম সম্ভবত মুসলাহুল হাদিস বই লেখা আছে কার কল এটা আমার মনে নাই বাংলা মুস্তলাউল হাদিসে যে প্রত্যেক যে হাদিস রাসুল সোল্ল আলহি ওর সহিহ সেই হাদিসকে মহাদামের সকল কথা সংরক্ষণ করেছে সেই হাদিসের বিষয়ে আর কোনো দ্বিমত থাকতে পারে না কেননা হাদিস সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আল্লাহ সুবাহ তো কোন হাদিস সহি হবে আর আল্লাহ সেই হাদিসকে জাল বানিয়ে দেবে এরকম হতে পারে না এটা একটা বিশ্বাসের ব্যাপার বিশ্বাসগত ব্যাপার তো এটা এখানে বলে নেওয়া দরকার আর তারপরে এখানে আরেকটা কথা তাদিবুর আবির লেখক ইমাম উপর অভিযোগ করতেছে যখন বলা হবে যে হাদিস এই অভিযোগ করেছে ইমাম সৈদে যে গায়ের সহি না বলে জৈব বলতে হতো ওয়াইদা কিলা জাইফ যখন কোন হাদিসের ক্ষেত্রে কি বলা হবে জয়ীফ তো এখানে গায়ের সহি শব্দ ব্যবহার না করে কি সদ ব্যবহার করতে হতো জৈব সদ ব্যবহার করতে হতো কেন দুইটা কারণে এক জৈফ শব্দটা বেশি সংক্ষিপ্ত গায়ের চাইতে আর দুই নম্বর কারণ হচ্ছে যদি গায়ের সহি বলি তাহলে হাসান চলে আসবে হাসান তো জুইফ বলি তাহলে হাসান প্রবেশ করতে পারবে না গায়ের সহি মানে যা সহি সহি নয় তার সবই বাইরে হাসান ও বাইরে জৈফো সহির বাইরে জালো বাইরে। আর যদি বলি তাহলে তার মধ্যে একটা তো সংক্ষিপ্ত আর একটা হচ্ছে স্পষ্ট হবে আরবি লিখেছেন আসলাম হাসান আর এখন গায়ের সহি তার হাদিস জৈফ অং ভুল করে মানে একশটা আশিটা ভুল করে মানে বিষটা তো ঠিক করে সে বিষটা হাদিস হবে না নয় কিন্তু যেহেতু মানে কি হ্যাঁ মানে ফি এই জন্য নয় যে বিষটা হাদিস ঠিক বলতে পারে বলতেছে। আর মিথ্যগত সত্য বলতে পারে এটার জবাব আমরা দিয়ে দিলাম যে হতে পারে উপর ভিত্তি করে হাদিসের উপর হুকুম চলে না গালিবুল গোমান গালিব উদ্দান আখতার জনের উপর ভিত্তি করে হুকুম হয় তারপরে যেটা আলোচনা উনি করতেছেন জানা সম্ভব নয় যে কোন সানাটা সবচেয়ে বেশি বিশুদ্ধ কেন নিশ্চিতভাবে জানা সম্ভব নয় বা বলা সম্ভব নয় এই জন্য যে প্রত্যেক রাবির মধ্যে মজবুতের ন্যায় পরায়নের সকল গুণ সর্বোচ্চ পাওয়া মুশকিল কঠিন আর একই হাদিসের সানাদের প্রত্যেকটা রাবি ওই রকম হবে যার মধ্যে মজবুতি ন্যায় পরায়ণতার সকল গুণ সর্বোচ্চ ভাবে পাওয়া যায় এটাও কঠিন এইজন্য কোন সানাদকে নিশ্চিতভাবে ভাবে বলে দেওয়া যায় এটাই আসা হল আসানের সবচেয়ে বিশুদ্ধ সানাদ মু তবে এক একজন ইমাম নিজ নিজ ইস্তেহাদ অনুযায়ী নিজ নিজ গবেষণা অনুযায়ী যে যেভাবে বুঝেছি সে সেভাবে বিভিন্ন সানাথকে সবচেয়ে বেশি বিশুদ্ধ সানাত বলে মন্তব্য করেছে তারপরে যেটা আলোচনা যে যদি কোন সানাদ সর্ববিশুদ্ধ বলে মহাদ্দেশগণ এই দুটো কথা এখন যে দুটো কথা বলবো এই দুটো কথা লিখে রাখার মতো এবং মনে রাখার মতো আমরা এখন সামনে আলোচনা করব যে কোন কোন সানাদ সবচেয়ে বিশুদ্ধ এগুলো হচ্ছে যে কোন সানাদ যদি আসাহুল আসানিদ বলা হয় তো ওই সানাদে বর্ণিত সকল হাদিস যে আসাহ হবে মানে হাদিসটা যে আসাহ হবে এটা জরুরি নয় কেননা সানাদ আসাহ কিন্তু মাতানের উপর আলোচনা আছে যে আসাহুল আসানিদের উপকারিতা কি আসাহুল আসানিদের উপকারিতা হচ্ছে যত মহাদিস যত সানাদ আসাহুল আসানিদ বলেছে এই সানাদ যদি আমরা কোন হাদিসের ক্ষেত্রে পাই আর ওই হাদিসের সতী সাথে যদি আর হাদিসের মতভেদ সৃষ্টি হয় তাহলে আমরা কোন হাদিসকে কে প্রাধান্য দিব আসাহিদ কে প্রাধান্য দিব তো মতভেদের সময় আসা কাজে লাগবে ওই সমস্ত জানা কাজে লাগবে মানে এই যে আসাদ কেন শিখবো যে কোন সানাদ উপকারিতা কি মতভেদের সময় কাজে লাগবে যদি আসাহিদের সাথে অন্য সানাদের মতভেদ হয় তো কোন সানাদ কে প্রাধান্য দিব আসাহিদ কে প্রাধান্য দিব যেটা এখানে আলোচনা যে কোন হাদিসের উপর কোন হুকুম কেউ লাগিয়েছে দুনিয়াতে যে এই হাদিস সবচেয়ে বিশুদ্ধ হাদিস তাদের হাজি ইসলাক ক্ষেত্রে তো মহাদিসের পক্ষ থেকে এরকম মন্তব্য পাওয়া যায় কোন হাদিসের ক্ষেত্রে সর্ববিশুদ্ধ হাদিস বলেছে এখন আর আলোচনা যে একটা হাদিসকে কিউ কিউ সর্ববিশুদ্ধ হাদিস বলেছে বলতেছে যে সেই হাদিসটা কি قد جزم بذلك العلي نص في احوال مالك فقال في الحديث المذكور انه اصح حديث في الدنيا اكটা হাদিসের ক্ষেত্রে ইমাম আলাই বলেছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস সেই হাদিসটা কি সেই হাদিসটা হচ্ছে لا يبيع بعضكم على بيع بعضي তোমাদের কেউ যেন তার ভাইয়ের কোরাইর উপর কোরাই বিক্রয় না করে এবং বিবাহের প্রস্তাব দিয়েছে সেটা ভেঙে না ভাইয়ের ক্রয় বিক্রয় তোমরা ক্রয় বিক্রয় না করো আর একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে এখনো ক্যান্সেল হয়নি তারা বিয়ে দিবে কি দিবে না তার মধ্যে আর একজন জানে যে বিয়ের কথা চলতেছে তারপরও আবার প্রস্তাব দিয়েছে জোর করে তো এটাও একজন মুসলমানের বৈশিষ্ট্য নয় তো এই হাদিস কে কেউ কেউ কি বলেছে বলেছে আসাহ কেন এই হাদিসের ইমাম করেছে। ইমাম মালিক থেকে আর ইমাম মালিক এই হাদিস বর্ণনা করেছে ইমাম নাফের থেকে আর ইমাম নাফে এই হাদিস বর্ণনা করেছে আবদুল্লাহ বিন উমর থেকে আর এই সানাদ বলা হয় সানাদ কেন এই সানাদে পরস্পর তিনজন ইমাম আছে আহমাদ বিন হাম্বাল আহমাদ সোনা কি যাচ্ছে না পিছনে যাচ্ছে বন্ধ করে দাও কেউ তো আহমদ বিন হাম্বাল এ হাদিস বর্ণনা করেছে অনেক বড় ইমাম দশ লক্ষ হাদিসের হাফিস কার থেকে আরেকজন থেকে যার নাম ইমাম পরস্পরি সানাদে তারপরে আছে ইমাম নাফের ইমাম নাফি থেকে আসিবর এই জন্য কেউ হাদিসকে হাদিস কে কি বলেছে আসাহুল হাদিসা তারপরে কিছু সানাদ যে সানাদ ক্ষেত্রে আমরা বলি যেগুলো আসা বুঝতে পারবো আমরা এখন এই আলোচনাতে যে এই হাদিসকে সবচেয়ে বিশুদ্ধ বললাম আর এই সানাদকে সিলসিলা তো জাহাব বললাম একজন অনেক বড় হানাফি মহাদিসের এটা সহ্য হয়নি কি হয়নি সহ্য হয়নি উনি বলতেছেন যে সবচেয়ে বিশুদ্ধ সানাদ ওই সানাদ সান আবু হানিফা ইমাম মালিক থেকে করে ওনার নাম হচ্ছে মহাদ্দ মোগলতাই কি নাম মোগল তাই তার বই আছে ইবনু সারাহের উপর নাকদ করে ভুল ধরে এরকম আরো কিছু ওনার বই আছে সুন্দর সুন্দর কুসুল হাদিস উপর যার হয়তো আদিলের উপর খন্ডন করেছে ইমাম বলি ইরাকি শাইফুল ইসলাম হাজার তারপরে তাদিবুর রাবি আলাহ ভালোই দিয়েছে মানে ভালোই আলোচনা করেছে এখানে শেষে তো ইমাম মালিক থেকে হাদিস বর্ণনা প্রসিদ্ধ নয় এটা এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ ইরাকি বলতেছে ইরাকির কথাটা ঠিক কিনা এটা আমি এখনো গবেষণা করে বের করতে পারি হতে পারে কেন এখানকার আলোচনা দেখতে হবে ইরাকি যে আমরা যে সানাদকে সর্ববিশুদ্ধ মালিক নাফে থেকে নাফে ইবিন থেকে আর আবু হানিফা আহিমহল্লা যেখানে ইমাম মালিক থেকে রয়াত করেছে ওখানে নাফে আনিবিন ওমার নাই আর নাফে আনিব ওমার কাটে গেলে তো আসাহুল আসানিদের মূলটাই কাটে গেল মানে ইবিনা খাতিবাকি কিছু বলেছে দু একটা ক্ষেত্রে ওই দুইটা রেওয়ায়ের মধ্যে দুর্বলতা আছে যে বাস্তব আবু হানিফ রাহম ইমাম মালিক থেকে বর্ণনা করেছে কিনা এটা সাবেত নয় সহি সূত্রে সাবেত নয় তারপর কথা বললো পরে আসাদ ভাই বলে দিল যে আমি শাহিনের নিকট থেকে হাদিস শুনেছি এটা আর দার্সে মহাদ্দিস দার্স দিচ্ছে ওইটা গল্পের মধ্যে আর দার্স এ দার্স দিচ্ছে বই থেকে হাজার হাজার ছাত্রের সামনে সেখানে ছাত্রত্ব গ্রহণ করে শোনার মধ্যে পার্থক্য আছে তারপরে যেটা অভিযোগ তারপরে আমরা এনআর কথাটা পড়ে শেষ করে দিই তাদ্রিব আবির লেখকের কথাটা ولعجب من ترديد المعترض بين الأجلية والأتقنية وأبو منصور إنما عبر بأجل ولا يشك أحد النشافي أجل, أجل من هؤلاء لما اجتمع له من الصفات العلية الموجمة لتقديمه وأيزا فزيادة إتقانه لا شك فيها من له علم بأخبار الناس فقد كان كابر المحدثين يأتونه فيذاكرونه بأحاديث مشكلة عليهم فيبين لهم الإشكال ويوقفهم على علل غامضة فيقومون وهم يتعجبون وهذا لا ينازع فيه إلا جاهل ومتغافل إيكوية كلين. ইমাম সৈতদুর রাহেমাল ইমাম শাফির সানে ইমাম সাফি করবে না ইমাম সাফির মধ্যে যত উঁচু গুণ আছে সব উঁচু গুণ তার মধ্যে জমা হয়েছে সেটা মজবুতি হোক স্মৃতিশক্তি হোক সব বিষয় এবং তিনি আকাবিরুল মহাদ্দিদিন বড় মহাদিসদের একজন মানুষ যদি হাদিস বুঝতে না পারতো উনি বলতেছে মানুষ যদি হাদিস বুঝতে না পারত তো বড় বড় নিকটে আসত হাদিসের সমস্যা আমি নি হাদিসের সমস্যা তিনি তাদেরকে বলে দিতেন যে হাদিসে এই সমস্যা আছে এলাল গা আমেজা বলে দিতেন তখন বড় বড় মহাদ্দিসের আশ্চর্যে দার্স থেকে উঠে যেত যে বাপরে বা এত বড় মহাদিস তো ওয়াহাদ বিষয়ে জাহিলক করতে পারেনা বলেছ এটা ইবনাহাজার রাসকালিন রহমাল এখানে কলা বলা আছে তার আগেও কওয়া তার আগে কলা ও কওয়া শেখুল ইসলাম থেকে আসছে জাজাকাল্লাহ ইবন হাজার রাসকালিন রাহমুল্লাহর মন্তব্য ইমাম সহিত রহমুল্লাহর মন্তব্য নেইনা হাজার আসকালিন রহমুল্লাহ বলতে এই মন্তব্য যে ইমাম সাফির বিষয়ে যদি কেউ বিতর্ক করে তাহলে সে হয় জাহেল অথবা মোতা এটাই বুঝাতে চাইলেন সবাই মিলে যে ইমাম সাফি রাহম যদি মালিক থেকে বর্ণনা করে তাহলে সেই স্নানের সর্ববিশুদ্ধ আবহানিফ রহেমল্লা নয় এখন দাবি করেছে একজন মহাতিস সেখানে কিছু কথা বলতেই হবে যেটা আলোচনা শুধু নাম আছে আর কিছু নাই এখন আমরা একটা জানার বিষয়িদের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে দেশের সাথে সম্পৃক্ত এটা জানার বিষয় যে কোন দেশের সানাদ বেশি বিশুদ্ধ তো এখনকার পুরো 12টা আমি পড়তেছি শেষ পর্যন্ত لا يقدمون على حديث الحجاز شيئا حتى قال مالك اذا خرج الحديث عن الحجاز ان قطع نخاعه। তো হেজাজের হাদিসের উপর কোনো হাদিস কোন মুহাদ্দিসরা প্রাধান্য দিতেন না। হেজাজ থেকে যদি কোনো হাদিস বের হয়ে وقال الشافعي اذا لم يوجد للحديث في الحجاز اصل اذا যদি কোনো হাদিসের আসল মূল যদি তো তার সার মর্ম নয় এরকম একটা কথা যাই হোক হেজাজের হাদিস হচ্ছে সবচেয়ে বিশুদ্ধের এখন আরো একটা কথা সেটা কি সেটা হচ্ছে প্রত্যেকটি হাদিস ইরাক থেকে বের হয়েছে আর সেই হাদিসের আসল অস্তিত্ব হেজাজে নাই তো সেই হাদিস তোমরা গ্রহণ করিও না যদিও সেই হাদিসের সানাদ কি হয় এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে নাসিহাতজাজ সবচেয়ে বেশি সোনায় অভিজ্ঞ জুহুরি বলেন যদি তুমি কোন হাদিস বিষয় শুনো যে সেই হাদিস ইরাকি সানাদ থেকে আসছে তাহলে সেই হাদিসের বিষয়ে আরো ভাবো আরো চিন্তা করো এবং সেটাকে নিক্ষেপ করো বা এরকম একটা কথা নিচের টিকাতে অনুবাদ করেছে ফার্দুদ বিহি সুম্মারদ অথবা অফিল মা আরিফা সেটা জানার জন্য আরো চেষ্টা করো সাথে সাথে গ্রহণ করিও না অকালা তাওস তাওস বলছেন হাদদা থাকে ইরাক মেয়াদা হাদিস ফাতরা হাতিস ইরাকি যদি তোমাকে একশোটা হাদিস শোনায় তুমি নিরানব্বই টা ফেলে দাও وقال هشام إذا حدثك الإراقي بألف حديث فألقي تسعمية وتسعين من الباقي في شك هشام بن عروه بولش دي إراكي تومكي إك هجر حديث سنوات نايشو نرانو بويتا في لدو أرباقي اكتر بشي شانده تاكو إمام زهري في حديث أهل الكوفة دغلا كثيرا دغلا شبد الرأرت حجة اللذي فيه عيب فيفسده يمن جنيس جرمود التروتية بان شيشة ركا خرب كري داي تو بولتس إمام زهري بولتس إنا في حديث أ এবংিবগাদি বলতে মন্তব্য চলছে সবচেয়ে বিশুদ্ধ সানাদুল আজিজ আর আহলুল ইয়মান যারা তাদের রয়েছে অনেক সুন্দর সুন্দর সানাদ এবং অনেক মজবুত মজবুত রয়েছে তাদের ইল্লাহা কালিল তবে আহুলের সংখ্যা স্পষ্ট সানাদের মাধ্যমে মানে হাদিস এখানে কিন্তু সোনান শব্দগুলো সব হাদিসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে তারপরে বলছে কিন্তু তাদের বর্ণনার মধ্যে কি রয়েছে অনেক ত্রুটি রয়েছে কাদের বর্ণনার মধ্যে আহলুল কুফার বর্ণনার মধ্যে তাদের বর্ণনা গুলো এলাল থেকে অনেক অল্প মুক্ত মানে প্রচুর রয়েছে তাদের বর্ণনার মধ্যে অল্প মুক্ত তাদের বর্ণনাগুলো আর শামের অধিবাসীদের বর্ণনাংশী তবে সামের লোক যদি যদি কোন সানাদ সংযুক্ত করে দেয় মোরসাল মাকতু না থাকে মারফু মুসনাদ হয়ে যায় তাহলে তাদের সানাদ গুলো সওয়ালেহমায় আল্লাহ আর শামিনের অধিকাংশ সবচেয়ে বিশুদ্ধ হাদিস বর্ণনা করেছে মদিনার অধিবাসী তারপরে বসরার অধিবাসী তারপরে শামের অধিবাসী এখন যেটা এখানে জানার বিষয় সেটা হচ্ছে যে এই হুকুমগুলো এখানে আলাদা তাহিক এই নয় মদিনার প্রত্যেকটা সানাদি শুদ্ধ মুদিনা থেকে হাদিস বেরো হলে সেটা শুদ্ধ এটা না হাদিস ও আছে আর কুফা থেকে বের হলে সেই হাদিস জয়ীফ এটাও নাই কুফার মজবুত রাবি আছে আমাস। তো এটা হচ্ছে ব্যাপকতার দিক থেকে তার মানে প্রত্যেকটা হাদিসের উপর এই হুকুম আরো হবে এটা হলো একটা কথা দুই নম্বর কথা হচ্ছে যে এই আসাহুল বিষয়গুলোর উপরে মন্তব্য যে আসাহুল আসানিদের উপর তখনই দুটা কথার সাথে লাগাতে হতো আসাহুল আসানিদের উপর আমরা দুটা কথা বলেছিলাম একটা কথা বলেছিলাম যে আসাহুল মানে আসাহুল হাদিস হবে এটা নয় কেন হাদিসের মধ্যে ইল্লাহ থাকতে পারে আর আরেকটা উপকারী বলেছিলাম আসাহুল হাদিসের যে ইখতলাফের সময় মতভেদের সময় কাজে লাগবে ওইখানে আরেকটা কথা বলতে হতো যেটা এখানে বলতেছে তাদি বড় আবির লেখক ইমাম সৈতী যে এই আসাহুল আহাদিস তার তখনই ধর্তব্য যখন সানাদের মধ্যে হয়নি। ইজতলাফ সৃষ্টি হয়নি তো ইমাম মালিকের মতো বড় ইমাম ইমাম কাবি বা আবদুল্লাবির মাহাব ইমাম মালিকের বিপরীত বর্ণনা করতেছে ইতালাফ তৈরি হয়ে গেল যখন ইখতলাফ হবে না তখন আসাহুল আসানিত বলে ধর্তব্য হবে আর যখন সানাদের মধ্যে ইস্তের হয়ে যাবে জহরিদ ইমাম নাফের একটা বর্ণনা করতেছে তখন ইমাম মালিকের একটা আসাহুল আসানিদ বলে ধর্তব্য হবে না তো থেকে মুক্ত থাকতে হবে সাজ থেকে মুক্ত থাকতে হবে আসাহুল আসানিদ হওয়ার জন্য তারপরে এখানে যেটা আলোচনা সেটা হচ্ছে যে ইমাম আহমদ মত্তা মালিক শুনেছে সাফি থেকে আর এই সানাদে তার নিকটে অনেক হাদিস আছে আহমদ বিন হাম্বাল আনিল ইমাম শাহি আন মালিক আন নাফ আনীমার বুঝা যায় যে এই সানাদে ইমাম আহমদের নিকটে অনেক হাদিস আছে তারপরও কেন তিনি তার মুসনাদে আহমদে এই সানাদে অত হাদিস রেওয়ায়ত করলেন না বরং কেউ কেউ দাবি করেছে যে একটাও রেওয়ায়ত করেননি تقدم احمد بن اسماعيل مات ونشاف وفي من روايه النافع عن جمله الغسل ولم يتصل لنا منه الا ما تقدم অথচ দুই একটা ছড়া ইমাম আহমদের এই সানাদেই সিলসিলাতু জাহাবে দুই একটা ছড়া হাদিস পাওয়া যায় না তো কেন তিনি বর্ণনা করলেন না কি কাহিনী তো শাইখুল ইসলাম ফি আমালইহি আমলি গ্রন্থে শাইখুল ইসলাম حدث به وانقطع হতে পারে যে এই সানাদে তিনি পৌঁছেনি কেন তার আহমাদ ইজাফা করেছে কিছু অংশ আরো একজন বাড়িয়েছে তার নামটাই এই মুহূর্তে মনে পড়তেছে না মোস্তাদ আহমদের উপর যখন আলোচনা আসবে তখন বলবো আল কাতিয়ারি নামে শেষ আছে আল কাতিয়ারি সেও কিছু অংশ তৃপ্ত করেছে মোস্তাদে আহমদের কিছু অংশ আমাদের পর্যন্ত পৌঁছেনি তো এরকম হতে পারে আলোচনা তারপরে আলোচনা হচ্ছে যে এই আসাহুল ইরাকি বইয়ের নাম দিয়েছে তাকরিবুল আসানিদ ও তারতিবুল মাসানিদ কি নাম বইয়ের তাকরিবুল আসানিদ ও তারতিবুল মাসানিদ কিন্তু সমস্যা কি সমস্যা হচ্ছে তিনি শুধু দুটা বইয়ের হাদিস জমা করেছেন এর মধ্যে একটা মুস্তাদে আহমদের হাদিস আর একটা মহত্তা মালিকের ওই সমস্ত জমা করেছে তো পরে এখানে বলতেছে যে আরো সুন্দর হতো আরো ভালো হতো শেখালাসকালী বলতেছে আরো সুন্দর হতো আরো ভালো হতো যদি এই আসাহুল আসানিদে বর্ণিত সকল হাদিস একটা বইয়ের মধ্যে জমা করা হতো যারা হতিল পড়তে গিয়ে কাজের কত জায়গা খালি আছে মানুষ মনে করে যে কাজের কোন জায়গাই নাই অথচ এখানে কিন্তু একটা কাজের জায়গা বেড়ে হয়ে গেল যে এখানকার যে কোনো ছাত্র চাইলে করতে পারে আসা গুলো এক জায়গায় জমা করে ওই আসা নিতে যত হাদিস বর্ণিত হয়েছে কমসে কম প্রথমে আসা হসহ নাম দিয়ে না পারে না পারে আসতে গেলে কত কাজ বাকি আছে কাজের কত রাস্তা খোলা আছে কিন্তু মহাদ্দেশ নাই করার মতো তারপর আলোচনা হচ্ছে যদি মহাদ্দেশ বলে আসাহসহী ইনফিলবাব এইগুলো সবই সহি আলোচনা সহির অধীনে চলতেছে মহাদ্দিস যদি বলে যে আসা হসই ইনফিলবাব তাহলে কি উদ্দেশ্য হবে এই মন্তব্য বেশি করে থাকে কে শাহীন শাহীন আসা আসা মন্তব্য কে বেশি করে হ্যাঁ আর ইমাম বুখারি রহমুল্লাহ তারিফুল বুখারিতে করে থাকে তো এই মন্তব্যের উদ্দেশ্য এটা নয় যে মানে এই বাক্যের অর্থ হচ্ছে আসা হসাইন ফিলবাব এই বাবের এই বিষয়ে সর্ববিশুদ্ধ হাদিস এই বিষয়ে সর্ববিশুদ্ধ হাদিস এটা এর মানে এই নয় এটা হওয়া জরুরি নয় যেইফ এই জন্য আমি বলে দিলাম আসা ঈদের রাতে সালাত করতে হবে মানে ঈদের রাতে সালাতাদাই করতে হবে ফজিলতে কিন্তু কিছু হাদিস আছে কোন সহি হাদিসই নাই ঠিক আছে তখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়ে কোন সহি হাদিস পায়নি তার মধ্যে যেগুলো দুর্বল আছে সেই দুর্বলগুলোর মধ্যে একটু কম দুর্বল আবার সহি হতে পারে কিন্তু জরুরি নয় এন আর বি টি লেখছে ওয় ইনকান ضعيفا و مرادهم ارجحه او اقله ضعفا যদি জোয়েফ হয় তারপর মুহাদ্দিসরা বলে থাকে যে হাজ আসহু ما جاء في الباب এই বিষয় বর্ণিত সবচেয়ে সহিহ হাদিস এটা কেন তাদের উদ্দেশ্য হচ্ছে যে জোয়েফগুলোর মধ্যে প্রাধান্য প্রাপ্ত অথবা অল্প জোয়েফ এটা উদ্দেশ্য তাদের তারপর আলোচনা হচ্ছে আওহাল আসানিত এখন আমরা সর্বোবিশুদ্ধ সনদের আলোচনা পড়লাম তো আওহাল আসানীদের আলোচনা পড়া উচিত যে সর্বোদুর্বল সনদ কোনটা তখন যে এই আলোচনা এই জায়গাতেই করেছে ইমাম হাকেম আর করেছে ইমাম হাকিম তার বইয়ের মধ্যে আরফেত আলম হাদিস আহ্বাল আসানিৎটা কিন্তু আমি ইমাম সুইদি ভালো মনে করতেছি আহ্বাল আসানিদের আলোচনা জয়িফের অধীনে হোক অধীনে না হোক এই বলে তিনি এখান থেকে অতিক্রম করে চলে গেলেন নতুন আলোচনা শুরু হচ্ছে নতুন আলোচনার মূল বিষয় হচ্ছে সর্ববিশুদ্ধ বইকুণ্ঠা আলোচনার অংশ কি আসাহুল আর এখন যে আলোচনাগুলো আসবে তার মোটামুটি সবই তাদিবুর রাতুল বাড়িতে এগুলো নুকাত থেকে নৌকাত রাজকালানি থেকে তাদ্রিবুর রাবি থেকে নেওয়া নিজে হাওয়ালা দেখলেই টিকা দেখলেই বোঝা যাবে তো এখানে আলোচনা শুরু করবেন যে সর্ববিশুদ্ধ কিতাব কোনটা প্রথমাফ হচ্ছে আলাউদ্দিন মগাল তাই কিছুক্ষণ আগে যিনি অভিযোগ করলেন যে আবহানী ফরাহ সানাদ সর্ববিশুদ্ধ তিনি বলতেছেন যে সর্ববিশুদ্ধ শহীদ গ্রন্থ হচ্ছে ইমাম মালিকের মহত্তা সহিহারি নয় اول بان مالك اول من صنف في الصحيح ومالك سابق على البخاري الامام مالك و شيخ بخاري অনেক আগে ইমাম মালিকের মুত্তাহ হচ্ছে সর্বপ্রথম লেখা সহি বিশুদ্ধ গ্রন্থ তো মোগল তাই রেটার জবাব দিচ্ছে ইরাকি তিনি জবাবে বলতেছেন যে ইমাম মালিক ইরাকি জবাবে বলতেছেন যে ইমাম মালিক তার বইয়ের মধ্যে শুধু সহি হাদিস নি আসেনি বরং মুরসালও নি এসেছে মুনকাতেউও নি এসেছে বালাগা তো নি এসেছে আর আছে हाफिज रखी जवाब दिखान मालिक তিনি হাদিস উল্লেখ করেন এই জাতীয় হাদিস বলা হয় বালাগাত মালিক তিনি বলেন বালাগানি এতটুকুই এবং ওই যে হাদিসটা আমাদের মাঝে খুব প্রসিদ্ধ তারাক্তফিক মামরেন এই হাদিস মহাত্মা মালেককে বালাগানী বলে বলা আছে তাহলে এটাকে সহি সর্ববিশুদ্ধ প্রথম সহিথ বলা ঠিক নয় এবার মোগলতাই পাল্টা এতেরাজ করতেছে এখানেও লিখেছি কেউ অভিযোগ করতে পারে সহি তো মহাল্লা খাদিস আছে এই এতরাজটা মগলতাই করেছে যে مولائی بولسلای احسن حدا جوابا لوجود مثل ذلك في كتاب البخاري يشير بذلك المعلقات في صحيح البخاري وهي حديث غير متصل وقد بلغ عدد المعلقات في البخاري حديثا فاستوفى مالك في هذا بجامع عدم الاتصال بل تعرف 48 معلقات اساس صحيح البخاري معلقات কি এট মিনাতুল বারিতে বলা আছে বাবের মধ্যে আর মূল হাদিসের মধ্যে সনদ ছড়া কিছু হাদিস ইমাম বুখারী নিয়ে আসে যাতে যে হাদিসের আলোচনা আসছে সেই হাদিসের াত তাহলে ইমাম বুখারি তো মোয়াল্লাকাত নিয়ে আসছে কয়েকটা কারণে ইমাম মালিকের পালাগাত আর ইমাম বুখারীর মোয়াল্লাকাতের মধ্যে পার্থক্য আছে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে ইমাম মালিক যেটা বলেছেন আর ইমাম বোখারের নিকটে হাদিসটা সানাদ সহ আছে মৌজুদ উনি ইচ্ছা করে বিলুপ্ত করেন ইচ্ছা করে সানাদ কি করে দেন হজফ করে দেন এটা হলো একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে তারা আজ আবহাওয়ার মূল হাদিসের মাঝে হাদিস বোঝার সুবিধার্থে নিয়ে আসেন তো এই কয়েকটা কারণে এই দুই তিনটা কারণে ইমাম মালিকের গ্রন্থের চাইতে সহিখারি আর একটা পয়েন্ট আছে যে মোয়াল্লা হাজি অন্যাগাত পৌঁছেছে আর ইমাম বোখারির নিকটে এভাবে পৌঁছে নি সানাদ সহ পৌঁছেছে সানাদ তিনি নিজে বিলুপ্ত করেছেন আর দুই নম্বর কথা হচ্ছে যে ইমাম মালিক দলিল হিসেবে মূল বইয়ের অংশ হিসেবে উল্লেখ করেছে আর ইমাম বহারী মূল বইয়ের অংশ হিসেবে উল্লেখ করেননি তিন নম্বরের ইমাম বুখারী মোল্লাকাত বলতে গেলে মহাত্মা মালিক কি বলতে হবে এই ইমাম সাফি বলেছে মা বাবা আসাহ কিতাবি মালিক আল্লাহ সুবাহ কিতাবের পর ইমাম মালিক কিতাবের সাথে বিশুদ্ধ কোন কিতাব নাই কে বলেছে সাফির কথার জবাব কি হবে সময় না ছিলই এখন এখানে তাদ্রিবুর রাবিতে এই আলোচনা শুরু করার পরে এই আলোচনা আরো লম্বা চলবে কি কি কারণে কি কি দলিলের উপর ভিত্তি করে আমরা সহি সর্ববিশুদ্ধ গ্রন্থ বলব এটা আসবে তবে এখানে মাঝখানে আরো কিছু মহত্তা মালিকের উপর একটা অডিও আছে শুধু অডিও ইউটিউবে আমার শুধু মহত্তা মালিক বানান ঠিক করে লিখে সার্চ দিলে আসতে পারে মহত্তা মালিক আব্দুল মিনিট হয়তো এখন যা বলবো তার চেয়ে ওখানে বেশি থাকতে পারে কেন এখন প্রস্তুতি ছাড়া মত্তা মালিকের উপর বলতে কথা আসলো তাই স্বাভাবিক কিন্তু আরো যেগুলো রেওয়ায়ত আছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা রেওয়ায়ত সবচেয়ে বড় একটা রেওয়ায়ত আছে যেটা বর্তমানে প্রকাশ হয়েছে আগের অনেকে লিখেছে এটা মাহতুত কিন্তু আমি মহাম্মদ বিন হাদিয়াল মাদখালী নাম আমাদের একজন উস্তাদ আছে মদিনার তিনি দার্সে বলেছিলেন যে এটা এখন প্রকাশ হয়েছে আমার যতদূর স্মরণ পড়তেছে রিওয়ায়োস আহমদিন্তু এখানে এই মুজাক্কিরাতে এই নোটে লেখা আছে যে মাহতু এটা পাণ্ডুলিপি আকারে আছে কিন্তু আমার ওস্তাদছিলেন যে এটা এখন প্রকাশ হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে মত্তা মালিকের যে রিওয়া আছে সেই রিওয়ার সবচেয়ে বড় রেওয়ায়ত মানে আমাদের মাঝে যেটা প্রসিদ্ধি ফাহিম সাগরের ছাত্র সাহেবের একজন মোহাম্মদ হাসানী যেটা যেটা ইমাম মোহাম্মদ যেটা মহত্তা মোহাম্মদ নামে প্রসিদ্ধ ওটা আরেকদিন বলেছিলাম যে ওটা ইমাম মালিকের সেটা তিনি নিজে বর্ণনা করেছে কিন্তু মাঝে মাঝে নিজেদের কিছু কথা যোগ করেছে এই জন্য মত্তা মালিক বলা হয় না মত্তা মোহাম্মদ বলা হয় কিন্তু ওটাকেও একটা রেওয়ায় বলে গণ্য করা হয় মত্তা মালিকের একটা রেওয়ায় রেওয়ায়ত কি বুঝি আমরা রেওয়ায়ত কি বইয়ের রেওয়ায়ত কি মিন্নুল বাড়িতে আলোচনা আছে যে রেওয়ায়ত কি বুখারিরও কিন্তু মোট প্রায় চারটা রেওয়ায়ত আছে আমাদের মাঝে প্রসিদ্ধ রেওয়ায়ত হচ্ছে যে একজন বাংলাদেশে দাস দিচ্ছে যে আমি ইমাম বুখারির কাছে লাইব্রেরিতে পালাম ওই পাণ্ডুলিপিটা বললাম বিশুদ্ধ কে রিবাইত করেছে আব্দুল্লা বিনামাল কাহানাবি তারপরে কথা হচ্ছে আমরা মহাত্মা মালিক কে কোন পর্যায়ে রাখবো মহাত্মা মালিক কে আমরা দুই ভাবে দুই পর্যায়ে রাখবো এক ভাবে যখন ওই সমস্ত বইয়ের আলোচনা হবে যে বইগুলোর মধ্যে মোরসাল হাদিস আছে আছে আছে। তখন সেগুলোর মধ্যে সবার উপরে কাকে রাখবো মতো আর যখন যেগুলোর মধ্যে মারফু মারফু হাদিস বিশুদ্ধ আছে তার সেগুলোর মধ্যে মহত্তাকে আমরা উপরে রাখবো না বরং সহি সবার উপরে রাখবো মহাত্মা মালিকের উপর কিছু ব্যাখ্যা গ্রন্থ তার মধ্যে দুইটা ব্যাখ্যা গ্রন্থ একটা হচ্ছে আত্মাম হিদ সবচেয়ে প্রসিদ্ধা মালিকের দুটো প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ একটা হচ্ছে আব্দুলবারের লেখা আর একটা হচ্ছে আলিস আব্দুলবারের লেখা দুটোর মধ্যে পার্থক্য হাদিসি আলোচনা বেশি সানাদগত আর কিসের আলোচনা বিষয়ের বিপরীতে আলোচনা বেশি মাজহাবের আলোচনা বেশি যে হাদিস থেকে ইস্তিমবাদ এই মাসালা এটা এবং সাফির মাসাল এটা এবং মালিকের মাসা এটা আবহাওয়ান এর মধ্যে রাজে আলোচনা বেশি কোনটাতে লেখক একজন ইবনা আব্দ একটা বইয়ের নাম কি আর একটা ইবনা আব্দুলবার মজার কাহিনী করেছে যারা তামহিদ পড়বে তারা বই খুঁজতে গেলে খুঁজে না বইয়ে মানে মহত্তা মালিক যেভাবে আছে সেইভাবে তামহিদ সাজানো এখন যারা মহাক্কিক তারা আবার মহত্তা মতো করে সাজালো কিনা এটা বলতে পারতেছেন কেন সাহি ই যেভাবে ইমাম ইবিনা ইমাম সামনে রেখে উনি হাদিস সাজিয়েছে কিভাবে সাজিয়েছে সেটা অল্লাহ আলম তো এই যুগে এসে কিছু মহাদিস ইবিনহব্বানকে ফিক আকারে সাজিয়েছে বাবের আকারে আবার কেউ হরফের আকারে যাতে খুঁজে পেতে সুবিধা হয় সেখানে ওই সানাদের হাদিস আসবে আর মহত্তা মালিক এসে কথা মনে বুঝাতে পারে। মূল বই ফিখি ব্যাখ্যা লেখকের শায়েখের নামদের বর্ণমালা অনুযায়ী অক্ষর ক্রম অনুযায়ী যেভাবে থাকে সেইভাবে আর ওটার মধ্যে মধ্যে যে এই নুনে তো নুনে সানাদানাদের সর্বপ্রথম বর্ণিত মোত্তাসেল হাদিস গুলো আসবে তারপরে এই সানাতে বর্ণিত মুরসাল হাদিস আসবে তারপরে এই সানাতে বর্ণিত মুনকাতে হাদিসের ব্যাখ্যা আসবে ইবন আবদুলবার তামহিদে এটা হলো তার সাজানো নিষ্ঠায় আর এই তামহিদে তিনি আজকের মতো আলোচনা শেষ করে কাল আমরা আলোচনা করব যে সহি বিশুদ্ধ সহি মুসলিমের চাইতে এবং এরকম আলোচনা চলতেই থাকবে সহি আলোচনা এই জাতীয় আর অনেক আলোচনা সামনে আসতে থাকবে ইনশাল্লাহ আলোচনা শেষ হতে আরো সময় লাগবে সঙ্গে অনুযায়ী কি কি বের হয়ে যায় অনুযায়ী প্রথম শর্ত ছিল আমাদের যে স্থানাত সংযুক্ত হতে হবে এর কারণে মোরসাল মনকাতে সব বের হয়ে যায় ायण शर्तुली शर्तुक हादी बेहतर सबसे हादीस मध्य भूल मात्रुब जर के बोलांश भूल कारण तदीस की बेहतर তারপরে আমাদের শর্ত ছিল যেন সাজ না হয় সাজের কারণে সাজ নিজে বের হয়ে যাবে মাহফুজ থাকবে যাবে, মারুফ থাকবে। মুখে মাগুলোর মধ্যে আছে যেমন মোস্তারিফ হাদিস মাখুলুব হাদিস হাদিস এগুলো সব মধ্যে সহি বের হয়ে যাবে তারপরে আলোচনা আমরা তাদ্রিবুর রাবি থেকে দেখতেছিলাম তাদ্রিবুর রাবি থেকে প্রথম আলোচনা ছিল যে কোন হাদিসকে যদি সহি বলা হয় তার মানে এই নয় যে ওই হাদিসটা ফিনাসি সহি কেননা যে মজবুত সে ভুল করতে পারে বলা হয় তার মানে হুকুম কেন লাগানো হয়েছে ভিত্তি করে হুকুম লাগানো হয় আর এর উপরেই শরীর চলে আর এখানে আর একটা কথা ছিল যে গায়ের সাহি বলাটা ঠিক হয় জৈব বলাটা বেশি ভালো ছিল যাতে তার হাসান প্রবেশ না করে তারপরে তাদের আলোচনা ছিল এটার পরে আসা আলোচনা ছিল আসাহুল আমরা জন্য একটা কথা বলেছিলাম আসাহুল হলে হাদিস যে আসা হবে তা না কেননা ইল্লাত এবং ইল্লাত এবং শ্বাস থেকে খালি হওয়া লাগবে নাহলে আসাহুল আসানিদ থেকে যতই আসুক সেই হাদিসটাকে সহি বলা যাবে না দুই নম্বর কথা হচ্ছে আসাহুল আসানি তখনই বলব ওইটাকে যখন সেটার মধ্যে ইস্তিরাব থাকবে আসাহুল আসানিদের আলোচনা কোথায় হবে তখন সৈতবুল আহ আসানিদের আলোচনা আমরা কিসের মধ্যে করবো সইফের মধ্যে করব তারপরে আলোচনা হচ্ছে যে আসাহুল আসানিদ নিশ্চিতভাবে কেন বলা যাবে না ইস্তেহাদ অনুযায়ী আসাহুল আসানিদের উপর হুকুম কি হয়েছে ইফতলাফ হয়েছে তারপরে কথা হচ্ছে যে আসাহুল মতন সর্ববিশুদ্ধ হাদিস বলে কোনো হাদিস আছে কিনা তো সাধারণত এরকম কোন হাদিসের উপর হুকুম লাগানো হয় না যে হাদিস সর্ববিদ্ধ তবে ওই একটা আবু হানিফুর রাহিম যদি মালিক থেকে বর্ণনা করে তাহলে সেটা হবে সর্ববিদ্ধ সনাত্ত সেটার উপর জবাব দেওয়া হলো অনেকের পক্ষ থেকে একটা জবাব আবু হানিফ রাহিম শুনে নি প্রমাণিত নাই ইমাম মালিক থেকে শুনেছে যদি শুনে তাহলে সেটা মোজাকারাতে দার্সে শুনেননি আর তিনি অত প্রসিদ্ধ নন মালিক থেকে হাদিস বনানো যতটা প্রসিদ্ধ আলোচনা ছিল যে আসাফুল আসানিদের আলোচনাতে দেশের মধ্যে সহিটা যে আলোচনা আমরা বুঝলাম যে ইরাক এবং পুফার হাদিসের মধ্যে দুর্বলতা আছে আর হেজাজের হাদিসের মধ্যে বিশুদ্ধতা আছে তারপরে আলোচনা আমরা পড়লাম যে ইমাম আহমদিন্তা মালিক ইমাম শাফি আন মালিক থেকে শোনার পরও তার মুস্তে আহমদ এই সানাদেওয়া যায় না তারপরে আমরা আলোচনা করলাম যে আসাহুল আসানিদের উপর যত এই আসাহুল আসানিদের যত হাদিস আছে জমা করে শুধু মহত্তা মালিক আর মোস্তদ থেকে জমা করে একটা বই লিখেছে সব হাদিসগুলো হাদিস আসাহুল সেগুলোকে জমা করতে পারে এবং সেই বইয়ের নাম দিতে পারে আসাহ আসা হোসাই ফিলবাব এর মানে এই নয় কোন হাদিসকে যদি কেউ বলে যে আসাহুসাইন ফিলবাব তার মানে এই নয় যে ওই হাদিসটা ফিনাফসে সহি বরং হতে পারে ওই বিষয়ে সব হাদিস হাদিসটা কম জয়ীফ এই জন্য সেটাকে বলা হয়েছে আসাহুসাই ফিলবাব সর্ববিদ্ধি বুখারী কেন সর্ববিশুদ্ধ আর কেন ইমাম মালিকের নয় ইমাম মালিকের মধ্যে বালাগাত আছে মুরসাল আছে আছে মুনকাতি আছে সহিখারিতে নাই কারণ পাল্টা প্রশ্ন সহি বুখারিতে তো মহল্লাকাত আছে পাল্টা জবাব সহিখারীর মল্লাকাত গুলো সহিখারীর অন্তর্ভুক্ত নয় ইমাম বুখারি নিজে হজম করেছে আর বইয়ের অনেক জায়গায় মহল্লাকাত গুলোকে সানা সর্ণনা করেছে আর নিজে হজফ করেননি মূল বইয়ের অংশ তিনি অন্য কোথাও সংযুক্ত আকারে বর্ণনা করেননি এই জন্য সোহিবির মহাত্মা মালিকের উপর সোহেবুখারি প্রাধান্য পাবে তারপরে আমরা হালকা মহাত্মা মালিকের উপর আলোচনা করলাম যে মহাত্মা মালিক একটা ভালো গ্রন্থ সই বুখারির উপর লেখা বুখারির মহাত্মালে দুর্বল রাবি পাওয়া যায় না আব্দুল করিম আবিল মুহারেফ এই একজন রাবি নিশ্চিতভাবে ভাবে মহাত্মা দুর্বল হাদিস যেটা মুরসাল যেটা বালাগাত সেটা তো ওইভাবেই পৌঁছেছে কিন্তু মারফু হাদিস যেগুলো মহাত্মা মালিক সেগুলোর মধ্যে দুর্বল রাবির সংখ্যাও অনেক কম এক থেকে দুইজন আছে তার মধ্যে একজন হচ্ছে আব্দুল করিম আবিল মুখারিক ইমাম মালিকের নিয়ম ছিল তিনি দুর্বল রাবি থেকে হাদিস গ্রহণ করতেন না এই জন্য মালিক বাস্তবে সহি বোখারির উপর সহি বুখারির আগে লেখা সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ মহাত্মা মালিক থেকে যদি তার মনোকাতা আত মোরসালাত গুলো বাদ দেওয়া যায় তাহলে সহি বুখারির পর্যায়ের গ্রন্থ মহাত্তা মালিক তারপরে রিায় জানলাম হাসানা শাহবানী তারপরে জানা আবু বক্কর মোসাআ জুহরি যারটা সবচেয়ে বড় আর ব্যাখ্যার যেটা আলোচনা করলাম যে তামহিদ আলোচনা হচ্ছে সানাদ সংশ্লিষ্ট আর ইসতেজগারের আলোচনা হচ্ছে ফেকা সংশ্লিষ্ট तमहिद केमाम के के कल कम्भवी के के जा এখনো সিদ্ধান্ত এটা বারবার পড়ে বাতাস <small> বাতাস <small>